আসসালাম بعد মোহামাইন ওদিন सामने उपविष्ट रही पृथ्वी अंतल देखें सकल के मूल्यवान दर्शे प्रासंगिक विषय गारावाहिक भाव आलोचना करता एर एक विषय गुलचय संज्ञा प्रकार भेद ইত্যাদি আমরা আলোচনা করেছি যেগুলি থেকে আমাদের কাছে স্পষ্ট হয়েছে যে তাওহীদ মানুষের জীবনে একজন মুমিন মুসলিমের গুরুত্বপূর্ণ বিষয় যেটি তা তাওহীদের বহুগুলি হল তাও তার মধ্যে আমরা একটি ধারাবাহিক ভাবে শেষের দিকে যে অধ্যায়গুলি আসছে সেগুলি তাওহীদের তৃতীয় প্রকার আল্লাহ সুবাহা হুয়া তা আলার সুন্দর নাম এবং তার সুন্দর গোনাবলী এ সম্পর্কিত আলোচনা শেষের অধ্যায়গুলিতে আমরা ধারাবাহিকভাবে সেগুলি শুনে এসেছি যে সমস্ত বৈশিষ্ট্যের অধিকারী একমাত্র কোন সৃষ্ট জীবের জন্য প্রযোজ্য নয় কখনো ব্যবহার করা সঠিক হবে না বরং যদি সেগুলি কোনো মখলুকের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি তাহলে অবশ্যই এটি তাও পরিপন্থী ইমান বিধ্বংসী একটি কর্ম হবে এতে কোনো সন্দেহ নেই আজকে আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা শুনব লেখক তিনি অধ্যায় বেঁধেছেন আরবি ভাষায় কোন ব্যক্তি তার অধীনস্থ ব্যক্তিদেরকে বা কর্মচারী বিশেষ করে যে সময় কৃতদাস যদি হয়ে থাকে তাহলে তাদেরকে আব্দি ও আমাটি অর্থাৎ আমার दास दासी शब्द करबे शब्द व्यवहार कर लेखक रेहमहल्ला आलोचना नहीं एकम्र प्रकृत पक्षे जिन्होक के तरदा तर दास आब्ध हिसाब से उल्लेख करते हलन आल्ला আমরা গোটা বিশ্বের যতমাক লোক রয়েছি সকলে আমরা আল্লাহ বান্দা। তিনি বলতে পারেন আমার বান্দা বা আমার দাস বা আমার বান্দি বা আমার দাসী যেটা আরবি ভাষায় আব্দি ও আমাতি এটা আল্লাহ সুহানা তাল্লার জন্য শোভা পায় যেহেতু তিনি হলেন আমাদের খালেক আমাদের মালিক এবং আমাদের সব কিছুর মালিক হলেন একমাত্র তিনি আর মানুষ মানুষ খনিকের জন্য হয়তো আল্লাহ রবুল্লাহ আলমিন কার অধীনস্থ কাউকে করে দিয়ে থাকেন প্রকৃতপক্ষে সে তার পূর্ণ বা আসল মালিক নয় আল্লাহ রাবুল্লাহ আলমিনের জন্য হয়তো তার জন্য তার অধীনস্থ তাকে করে দিয়েছেন তো যাদের অধীনে ক্ষণিকের জন্য কোনো মানুষ অধীনস্থ থাকবে বিশেষ করে কর্মচারী বা দাস দাসী তাদের ক্ষেত্রে যখন সে শব্দগুলি প্রয়োগ করবে ব্যবহার করবে তাদেরকে ডাকা ডাকি বা সম্বোধনের ক্ষেত্রে শব্দগুলি তার এমন হতে হবে যেন আল্লাহ সব তিনি তার বন্দাদের জন্য যে শব্দগুলি প্রয়োগ করে থাকেন সে জাতীয় যেন শব্দ না হয় অর্থাৎ বলার ভঙ্গিমা থেকে যেন এমন না বুঝা যায় যে আমি যেন তার রব আর সে যেন আমার দাস বা আমার কৃতদাস বা আমার দাসী বা আমার সেই এই ধরনের এই ভাব যেন কখনো না ফুটে উঠে সে বিষয়টি প্রতিটি মেন মুসলিমকে অবশ্যই সচেতনতার সাথে লক্ষ্য রাখতে হবে লেখক তিনি বলেন তোমাদের কেউ যেন এ ধরনের না বলে রবকে খাওয়াও এবং তোমার রবকে মালিক। সেই দাসের মালিক সে তার দাস বা দাসীকে সম্বোধন করে বলবে যে তুমি তোমার রবকে খাওয়াও মানে খাওয়া দাও তোমার মালিককে খাওয়া নিয়ে আসে দাও এবং তাকে অজু করাও বা অজু গোসলের পানি দাও বা দাও তার এই সমস্ত কাজ কর মানে এখানে উদ্দেশ্য এই নয় যে কোনো মালিক তার কৃত দাস বা কর্মচারীকে কিছু আদেশ করতে পারবে না এটা বলা বলা হচ্ছে হচ্ছে না। যে এই এই শব্দগুলি শব্দগুলি ব্যবহার করা ঠিক নয়। কারণ এখানে যে শব্দটি ব্যবহার হচ্ছে যে তুমি তোমার রবকে রব শব্দ ব্যবহার করা হয়েছে কারণ রব প্রকৃত পক্ষে রব হওয়ার অধিকার একমাত্র আল্লাহ সুবাহ তিনি হলেন রবুল আলমিন গোটা বিশ্ব জগতের রব প্রতিপালক হলেন আল্লাহ মানুষ তার অধীনস্থ কখনো নয় তাদেরকে হয়তো সামান্য কাজ করে সেজন্য তিনি তাদের এর বিনিময় পারিশ্রমিক দিয়ে থাকেন সেটাও মূলত সবকিছু আল্লাহ সুবাহ তাকে সেই সম্পদ বা সেই মালিক করে দিয়েছেন যার কারণে সে সেটা দিতে পারে বা তার অধীনে এগুলি হয়েছে তো এই ধরনের কোন ব্যক্তি যেন তার অধীনস্থ কর্মচারীকে বা ব্যবহার না করে যে তুমি তোমার রবকে বই করো। বরং যেন হয় এভাবে শব্দগুলি বলবে যে তুমি তোমার মালিক যে তাকে কি করো খাওয়াও মালিক বলতে এখানে মালিকের সময় আবার এই শব্দ নয় যে মালিক দ্বারা উদ্দেশ্য আল্লাহ মূলত রব শব্দটিও আল্লাহ সুবাহ ক্ষেত্রেও প্রযোজ্য হয় এবং অন্যের ক্ষেত্রেও প্রয়োজ্য হয় আরবি ভাষায় ভাষাগত দিক থেকে রব শব্দের অর্থ হলো প্রতিপালক রব শব্দের অর্থ হলো মালিক তো আল্লাহ সুবাহ হতা আলার জন্য যখন এই রব শব্দটিকে আমরা ব্যবহার করব তখন অর্থ দ্বারা পেয়েছে গোটা বিশ্বের যিনি মালিক গোটা বিশ্বের যিনি প্রতিপালক গোটা বিশ্বের যিনি পরিচালক তিনি হলেন রব রব আল আর কোন ব্যক্তিক্ষেত্রে ক্ষেত্রে যখন এই শব্দটিকে ব্যবহার করা হবে তখন সেটি অর্থ থাকে যেমন বলা হয় রব্বুল বাঈদ আরবি ভাষায় ব্যবহার হয় মানে বাড়ির মালিক এরপরেও এ হাদিসে আল্লাহ রসুল সাল আলী হুসাল্লাম কৃতদাসদেরকে বা কর্মচারীকে সম্বোধন করে এই শব্দগুলি ব্যবহার করতে নিষেধ এজন্য করলেন जो बि शब्द गुबहान का संबोधन करा से भाव सृष्टि ना इसे जाए सुबह সে বান্দা না হয়ে তার আব্দ না হয়ে যেন এই লোকের সমস্ত আর আমরা যখন বাংলা ভাষা ব্যবহার করব এই শব্দগুলিকে আমাদেরকেও লক্ষ্য রাখতে হবে আমরা যেন এমন শব্দ ব্যবহার করব না যে শব্দটাকে হয়তো অর্থগত দিক দিয়ে আল্লাহ সব তালার জন্য যেগুলিকে আমরা ব্যবহার করি আমাদের সেই कृतदास के सम्बोधन के सम्बोधन मालिक के सम्बोधन द्वारा अल्लाह सुबहनाचरण अनुर मालिकर क्षेत्र ना बोले रब्बी এই ধরনের শব্দ না করে বরং কৃতদাস ব্যবহার করবে দায়িত্বশীল আমার অভিভাবক ফিরে বন্ধুরা এরপর যে আমরা একটু সংক্ষিপ্ত বিরতি নিতে যাচ্ছি বিরতির পর আবার আমরা ফিরে আসব আমাদের এই দর্শে আসসালাম আলাইকুম Dialogue. Dialogue. dialogue discussion discussion, discussion. Debate. debate rebuttal rebuttal conclusion eliminate misconceptions about religion get enlightened witness dr Zakir Naik in a battle of words bang peace TV bang ह करा अल्ला अनुग्रह करें से नवम खंड तहिद अध्याय अनुच्छेद तीन शुहत्तर ইসলামের আলো আধুনিক সভ্যতা ও আমাদের যুব সমাজ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ও আসুন আমরা ফিরে আসছি সংক্ষিপ্ত বিরতির পর আমাদের ধারাবাহিক আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলাম সে বিষয়টি হচ্ছে মানুষ পারস্পরিক সম্বোধন করে যে সমস্ত শব্দগুলি ব্যবহার করবে এই শব্দগুলির ক্ষেত্রেও আমাদেরকে সচেতন হতে হবে जान आल्ला से बहाना हुआ तलार जो जे शब्दगुली प्रयोज्य है से शब्दगुली सेवार्थे से उद्देश्य नहीं पारस्परिकब्गुली व्यवहार ना करी बरबुल आलमीनर जन जै शब्दगुली व्यवहार जो थके अर्थे ओ दृष्टिकोण थी माजे परस्परिक सम्बोधने से शब्दगुली व्यवहार कर प्रकार शेर हो जाए কারণ যেই মর্যাদা দেওয়া দরকার আল্লাহকে সেই মর্যাদা আমরা আমাদের মালিককে বা আমাদের আরেকজনকে দিচ্ছি বা তার ক্ষেত্রে এটিকে প্রয়োগ করছি তিনি বলছেন যে ওলিয়াকুল সি ও মৌলাইয়া তাহলে এই হাদিস থেকে একটি অনুমতি পাওয়া যায় যে মৌলা এই শব্দটি তাহলে আল্লা সুবাহ ছাড়াও মাকলুকের ক্ষেত্রেও ব্যবহার করার সুযোগ রয়েছে তো মকলুকের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে আলেম হিসাবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদেরকে গাইড দেন সেই দৃষ্টিকোণ থেকে আমরা তাকে এই শব্দটি তার জন্য প্রয়োগ করবো আল্লাহ রাসুল সাল্লাম আরো বলছেন কোন কৃতদাসের মালিক যদি কেউ হয়ে থাকে সে জন্য তার কৃত দাসকে আব্দি ও আমাটি আমার দাস আমার দাসী এই ধরনের শব্দ বলে সম্বোধন না করে কারণ এই ধরনের সম্বোধন সূচক যদি শব্দগুলি ব্যবহার করে তাহলে কয়েকটি দিক রয়েছে এক হলো নিজের মাঝে একটা অহংকার বা গর্ব অহামিক একটা এসে যেতে পারে যে আল্লাহ সানা তালা যেমন বান্দার মালিক আবদের মালিক আমিও সেরকম আবদের মালিক হয়ে গেছি जेटा अवश्य शेर की चिंता और शेर की पर चले जाए शब्दगुल्बोधन तरफे हीनता छोटे सृष्टि तरह से समस्त शब्दगुल प्रयोग व्यवहार निश्चित करण आल्लासे कृत दासर मालिकर जेमन मर्यादा रही है ओई कृत दासर मर्यादा आल्ला समान वर होते ওই মালিকের চেয়ে কৃতদাসের মর্যাদাও আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে বেশি হতে পারে কারণ আল্লাহ রাবুল্লা বলেন ইন্ম তোমাদের মাঝে যেই সবচেয়ে আল্লাহরু যেই সবচেয়ে বেশি বেশি সেই আল্লাহর কাছে তো অনেক সময় মালিকের কাছে মালিকের চেয়ে তার কৃতদাসও বেশি তাকুয়াশীল হতে পারে সেই হিসাবে আল্লাহর কাছে এই বান্দায় যে নিচের বান্দা সেই বান্দাই বেশি সম্মানিত হতে পারে তাই এ সমস্ত শব্দগুলি প্রয়োগ করা উচিত নয় যে ভাব সে ভাবটা এখানে কিছুটা কমে আসবে সেখানে কিছুটা উভয়ের মাঝে যেন দূরত্বটা একটু কমে আসবে এই শব্দগুলি যেন ব্যবহার করে প্রিয় বন্ধুরা আমরা এই অধ্যায় থেকে কিছু শব্দ সম্পর্কে আলোচনা শুনলাম আমরা আগেই বলেছি যে আমরা যে যে ভাষায় কথা বলি সে সে ভাষাতেই এই শব্দগুলি প্রয়োগ না হলেও যেন এই ধরনের অর্থবোধক শব্দগুলি না এসে যায় সেক্ষেত্রে আমাদেরকে সচেতন হতে হবে এরপর আসুন আরেকটি অধ্যায় লেখক রাহমহল্লা এ পর্যায়ে নিয়ে এসেছেন সে অধ্যায়টি এর পরের অধ্যায় আমরা আলোচনা শুনবো পঞ্চান্নতম অধ্যায় বাবন ইউরাজ আল্লাহ সব তালাকে সম্মান মর্যাদা প্রদর্শনের ক্ষেত্রেও আরো কতগুলি কাজ রয়েছে সেগুলির মধ্যে একটা অধ্যায় হলো যে ব্যক্তি যে ব্যক্তির কাছে কেউ আল্লাহর কিছু চাইবে। তাহলে তাকে যেন কখনো খালি হাতে ফিরিয়ে না দেওয়া হয় আমি যদি কারো কাছে আল্লাহর আসতে চাই বললাম যে আল্লাহর আসতে আপনি আমাকে এই সহযোগিতাটা দেন বা আল্লাহর আসতে আমাকে আপনি এই ঋণ দেন বা আল্লাহর আসতে আপনি আমাকে এত টাকা দেন একেবারে দিয়ে দেওয়া হোক বা ঋণ দেওয়া হোক ধার হোক বা টাকা ছাড়াও বিভিন্ন রকমের সহযোগিতা হোক কেউ যদি আল্লাহর অস্তে এটা চেয়ে থাকে দু যেন কখনো ফিরিয়ে না দেওয়া হয় কেন তাহলে চাওয়া বোঝা যাচ্ছে দুই ধরনের হতে পারে একটা আল্লাহর অস্তে ছাড়া চাওয়া যে আপনি আমাকে এই সহযোগিতা দেন তাহলে এখানে ইচ্ছা হলে দিতেও পারে না দিতে পারে আর যদি আমি বলি যে আল্লাহর অস্তে আপনি আমাকে এটা সহযোগিতা করেন এই চাওয়াটার গুরুত্ব বেশি রয়েছে কারণ যখন আমি আল্লাহর অস্তে বললাম মানে আল্লাহর মাধ্যমে আপনার কাছে আল্লাহর ওসিলায় আপনার কাছে সাহায্য চাচ্ছি আল্লাহর অস্তে সাহায্য চাচ্ছি এটা যখন আমি বললাম এরপরেও যদি আপনি না দেন তাহলে আল্লাহর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হলো না এজন্যই কেউ যদি কারো কাছে আল্লাহর ওয়াস্তে কিছু চায় তাহলে আল্লাহর সম্মানার্থে তাকে দেওয়ার চেষ্টা করতে হবে যতটুকুই হোক যেভাবেই হোক মূলত চাওয়া এখানে আরেকটি বিষয় নিয়ে আমরা কথা বললো সেটি হচ্ছে চাওয়া মানুষের কাছে হাত পাতা এ পেশাকে ইসলাম কখনো উৎসাহ দেয়নি মানুষের কাছে ইসলাম নিরুৎসাহিত করেছে। বরং আল্লাহ রাসুল সাল্লাম বলছেন দাতার হাত হলো গ্রহিতার হাতের চেয়ে অনেক উত্তম উপরের হাত হলো নিচের হাতের চেয়ে অনেক উত্তম উপরের হাত নিচের হাত মানে উপরের হাত হলো যেটা দেয় সেটা হলো সেটা হল নিচের হাত। হাত যে উপরের হাতছেন হাতের চেয়ে কি করা হচ্ছে, নিচের হাত কারো যেন না হয়ে যায় বরং মানুষের অপ্রয়োজনে যদি কেউ কারো যদি একান্ত নেহায় প্রয়োজন হয় যেটা ছাড়া তার জীবন চলছে না সেক্ষেত্রে সে চাইতে পারে কিন্তু এই ধরনের যদি না হয়ে তার বেশ রয়েছে যেমন আজকে আমরা পেয়ে থাকি অনেক থাকি বেশ ব্যবসায়ী ভিক্ষুক মানে তার মোটামুটি অনেক কিছু রয়েছে কিন্তু এরপর সে পেশাগত ভাবে সে ভিক্ষা করেই চলে আল্লাহ রসুল সাল্লাম এদের ব্যাপারে খুব কঠিন শাস্তির কথা বলেছেন যারা এই ধরনের পেশাগত ভিক্ষুক মানুষের কাছে চায় এটাই তার স্বভাব আল্লাহ রাসুল সাল্লাহাম বলছেন কেমতের দিন যখন তাকে উঠানো হবে তার শরীর থেকে গোস্তুগুলো খসে খসে পড়বে কেন যে সে মানুষের কাছে সব সবসময় দ্বারস্থ হওয়াটাই তার পেশা হিসাবে গ্রহণ করেছিল এবং এটাকে দেওয়া হবে ফিরে বন্ধুরা আল্লাহ রাসুল সাল্লামের সাহাবাই কেরামগন এমন ছিলেন তারা কখনো কারো কাছ থেকে সহজে হাত পাততেন না চাইতেন না এমনকি এমন রয়েছে যে একজন ঘোরার উপরে চড়ে রয়েছেন গোড়া থেকে তার যদি হাত থেকে ঘোরার কড়া পড়ে যায় সেটাও মানুষের কাছ থেকে চাইতেন না বরং নিজে নেমে সেটা হাত দিয়ে তুলে নিতে। মানুষের কাছে কখনো কারণ কারো কাছে চাইলেই তার কাছে যেন এক প্রকার নত হওয়া হয়। তার কাছে এক প্রকার ছোট হওয়া হয় ইসলাম আসলেই মানুষকে সব দিক দিয়ে এই বিষয়গুলি ইসলাম শিক্ষা দিয়েছে কারো কাছে আমি কেন ছোট হয়ে থাকবো কেন কারো কাছে আমি এত ছোট হতে যাব, এত নত হতে যাব তাই ইসলাম সহজে হাত জন্য উৎসাহ দেয় নাই অনুমতি দেয় নাই একান্ত কেউ যদি কোনো পর্যায়ে ঠেকে যায় তাহলে সেটা বিষয় আবার দিয়ে ইসলাম মানুষকে আবার কি করে যত রকমের যে সহযোগিতা দিতে পারে সেটা আবার অর্থাৎ না চাইতেও যেন সহযোগিতা পাওয়া যায় এমনও ইসলাম আবার উৎসাহ দিয়েছে তো প্রথম হলো মানুষের অপ্রয়োজনে চাওয়া এমনি ঠিক নয় দ্বিতীয় হলো যদি একান্ত কাউকে চাইতে হয় তাহলে সে সাধারণভাবে চাইবে তারপরে কেউ যদি যদি আল্লাহর অস্তে চেয়ে থাকে তাহলে সেখানে আমরা তাকে খালি হাতে ফিরিয়ে দেব না বরং কিছু না কিছু হলে যদি অন্যায় না হয়ে থাকে তবে এখানে খেয়াল করবো আমরা যেমন আজকাল দেখা যায় অনেক হিরোইন একটু কিছু পাঁচ টাকা পেলে দু টাকা পেলে ও গিয়ে একটু হিরণ খাবে বা এই ধরনেরই করবে এই ধরনের অপকর্মের জন্য যারা আমার কাছে টাকা চায় বা নিতে চায় আবেদন করে সোয়াল করে সে যদিও আল্লাহর নামে করে থাকে আমি যখন জানছি যে এই টাকাটা নিয়ে অন্যায় কাজে লিপ্ত হবে তখন তাকে আবার এই দৃষ্টিকোণ থেকে সেটা আল্লাহ আব্বুল আলমিনের সম্মানার্থ সেটাও আল্লাহ সম্মানার্থে যে আমার টাকাটা দিয়ে যেন কেউ অন্যায় কাজে লিপ্ত না হয় সেখানে যদি কেউ না দেয় তাহলে অসুবিধা নেই কিন্তু সে সমস্ত অবস্থা যদি না হয়ে থাকে তাহলে আল্লাহ যদি আল্লাহ আল্লাহ সেখানে অবশ্যই কিছু দিয়েও যেন আল্লাহ রব্লা আলমিনের প্রতি একটা সম্মান প্রদর্শন করা যায় সে বিষয়টি খেয়াল রাখতে হবে লেখক রহিমা হাদিস এসেছেন আল্লাহ রসুল সাল আলী হুসাল্লাম বলছেন आल्ला वस्ते आश्रय्रय दाओ एर आगे आलोचना कर एकम्रल्ला आलम से तब मानुषार क्षमता जो जतटुकु अधिकार रही है विषय क्षेत्र मानुषे वस्ते आश्रय चाह तुम आश्रय दाओ আর যে কিছু আবেদন করবে দাও আর যে তোমাদেরকে দাওয়াত দেওয়া দাওয়াত এখানে বিভিন্ন রকমের হতে পারে বিশেষ করে এখানে দাওয়াত দ্বারা উদ্দেশ্য হলো খাওয়া দাওয়ার দাওয়াত খাওয়া দাওয়ার দাওয়াত যদি কেউ দিয়ে থাকে আল্লাহ রসুল্লাহ বলছেন ফা আজিব তার খাওয়া দাওয়ার দাওয়াতে সারা দাও মানে তার দাওয়াত কবুল কর তো যে সমস্ত অনুষ্ঠানে খাওয়া দাওয়ার দাওয়াত দেওয়া হয় একজন মুসলিম আরেকজন মুসলিমের হক হিসাবে সে দাওয়াত কবুল করাটা হলো ওয়াজিব তবে কতগুলি বিষয় তাকে লক্ষ্য করতে হবে এ দাওয়াত পালন করার ক্ষেত্রে কয়েকটি অবস্থা হতে পারে প্রথম ওই দাওয়াত কবুল করা গ্রহণ করা ওয়াজিব যেখানে কোনো শরিয়তের নিষিদ্ধ বিষয় থাকবে না তাহলে সেই দাওয়াতে যাওয়াটা হলো আজীব এখন আজকাল যে আমাদের আহ বহু ধরনের দাওয়াত হয়ে থাকে যেমন আমরা আমাদের সামাজিক যেগুলি বৌভাত বের অনুষ্ঠান বা ইত্যাদি ইত্যাদির যেগুলি বৌভাত মূলত কোন শরিয়ত সম্মত ই নয় শরীয়তের দৃষ্টিকোণ থেকে সেটাকে বলা হয় ওয়ালিমা। তে এ ধরনের যদি দাওয়াত হয়ে থাকে সেখানে যদি আমাকে দাওয়াত দেওয়া হয় তিনি মুসলমান আমিও মুসলমান তাহলে আমার কর্তব্য হলো সে দাওয়াত গ্রহণ করা তবে কতগুলি বিষয় লক্ষ্য করতে হবে প্রথম বিষয় হলো যদি সেখানে শরীয়তের কোন বিষয় না থাকে। বিষয় যদি সেখানে না থাকে শরীয়ত গরহিত বলতে এ বিষয়টি চিন্তা করলে আজকাল সে ধরনের পরিবেশ খুব কমই খুঁজে পাওয়া যাবে যেখানে শরীয়ত গর্হিত বিষয় নিষিদ্ধ বিষয় নেই কারণ আজকাল সেই দাওয়াত অধিকাংশ দেখা যায় যে সেখানে গান বাজনা ইত্যাদির আয়োজন থাকে তো যেখানে গান বাজনা এই সমস্ত অশ্লীল থাকে সেটা অবশ্যই এমন অনুষ্ঠান যদি হয়ে থাকে তাহলে সেখানেও যাওয়া অপরিহার্য নয় তৃতীয় যদি এমন দাওয়াত হয়ে থাকে যে দাওয়াতে সেখানে হয়তো বুঝতে পারছি আমি সেখানে হালাল জিনিস খাওয়ানো হবে না হালাল জিনিস খাওয়া হবে না বলতে বা হালাল পরিবেশে হবে না ইসলাম পরিপন্থী বিষয় তাহলে সেখানে আমার যাওয়া নয় অথবা যদি এমন বুঝি আমি যে কোন ব্যক্তি যিনি দাওয়াত দিয়েছেন তিনি তার যত কিছু ইনকাম উপার্জন সবগুলোই হান্ড্রেড হারাম এছাড়া এমনই ভাবে আরো কয়েকটি বিষয়ে রয়েছে যেগুলি আমরা আমাদের পরবর্তী দর্শে ইনশাআল্লাহ এই বিষয়টি সম্পন্ন করব। এ পর্যায়ে আমরা বিদায় নিতে যাচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল তাদের পথে চলা যায় না তারা কারা প্রতিটা কাজ চলাতে তো তাদের কথাই পড়ছি বৈরিল মগ্বে তবে কি ইচ্ছে করে অথবা জ্ঞানের ভুলে আমরা অনেকে ছুটে চলেছি সেই অভিশব্দ এবং ভ্রান্তদের পথে জানতে দেখুন আয়োজন যাদের পথে চলা যায় না জানেন কেন ইসলাম মন্দ পথকে নির্বাচন না করার নির্দেশ দিয়েছে যাদের পথে চলা যায় না প্রতি রবিবার রাত দশটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বাংলায়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 डायल कर डर जकिर के प्रति शनिवार रे सात पुन सम्प्रचार सकाल साढ़े नशे डीज टी बांगल है